জাবির ইবনা আবদুল্লাহ হ্রদিল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনায় ফিরতেন তখন তিনি একটি উট অথবা একটি গাভী জবহ করতেন আর মুওয়াজ রদিল্লাহ তাল্লাহু জাবির ইবন আবদুল্লাহিল্লাহ হতে অতিরিক্ত বর্ণনা করেছেন যে জাবির আদিল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ রসুল আমার নিকট হতে একটি উট দু উকিয়া ও একটি দিরহাম কিংবা দু দিরহাম দ্বারা কিনে নেন এবং তিনি যখন সিরার নামক স্থানে পৌঁছেন তখন একটি গাভী জব্য করার নির্দেশ দেন অতপর তা জব্য করা হয় এবং সকলে তার গোষ্ঠ আহার করে আর যখন তিনি মদিনায় উপস্থিত হলেন তখন আমাকে মসজিদে প্রবেশ করে দুরাগাদ সালাদ আদায় করতে আদেশ করলেন এবং আমাকে উটের মূল্য পরিশোধ করে দিলেন